আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের সাথে শেয়ার করছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা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 যে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আছে সেগুলো নিয়ে শেয়ার করছিলাম আপনাদের সাথে করণীয় বিষয়গুলো আলোচনা শুরু করেছি আজকের পর্বে সপ্তম করণীয় বাকি যে অংশটুকু রয়েছে সেটি আলোচনা করব ইনশাআল্লাহ তালাম এরপর পরবর্তী যে করণীয় আছে ইনশাআল্লাহ তালা যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য সুপ্রিয় বাইবেরা আমরা বলেছিলাম যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি এর ক্ষেত্রে আল্লাহ রব্গুল অবদ্ধ হওয়া তো দূরের কথা বরং নফল নফলসমূহ সন্ন্যাসসমূহ আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির নিমিত্তে রূপে আদায় করার জন্য চেষ্টা করবে কারণ মুসলিম ব্যক্তি তখনই তো আদর্শ হবে তখনই তো সে কদুয়া হবে অনুসরণীয় হবে অনুসরণযোগ্য হবে আইডিয়াল হবে যখন সে শুধু করণীয় করবে না বরং করণীয় অতিরিক্ত যেই কাজের মধ্যে তার কল্যাণ আছে যেই কাজের মধ্যে তার জন্য পুরস্কার আছে যেই কাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি এবং ভালোবাসা রয়েছে সেই কাজগুলো অতিরিক্ত করবে আদর্শ মুসলিম ব্যক্তি ফরজ আদায়ের ক্ষেত্রে কখনো অলসতা দুর্বলতা প্রদর্শন করবে না ফরজ এবং ওয়াজিব আদায়ের ক্ষেত্রে অলসতা এবং দুর্বলতা প্রদর্শন করবে না কারণ তিনি জানেন এটি আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে তার উপর অবদারিত বিষয় আল্লাহরাবুল আলমিন তাকে করতে বলেছেন সুতরাং এখানে দুর্বলতা অলসতা এটি সত্যিকার দায়িত্ব পালনের ক্ষেত্রে অবজ্ঞা অবহেলা ছাড়া আর কিছুই না তাই আমরা দেখেছি যারা ক্ষেত্রে অবজ্ঞা অবহেলা করেছে আল্লাহ রাবুল আলমিন তাদের ওই ইবাদতকে তাদের ওই আমলকে তাদের এই ফরজ কাজকে আল্লাহ রাবুল আলমের কাছে কোনো মূল্যই দেননি আল্লাহ সুবাহন কোরআনে কেমের মধ্যে এটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফবাইরুল মুসল্লিন আল্লাহন আল্লাহন ইউর আল্লাহ সুবাহনতালা বলেন ফবাই মুসাল্লিন মুসল্লিদের জন্য সলাৎ যারা আদায় করে থাকে তাদের জন্য ধ্বংস তারা কারা আল্লা জিন আহম আং সোলাতিহীম যারা তাদের নামাজের ব্যাপারে অমনোযোগী সুতরাং অলস ও অমনোযোগী হয়ে খামখেয়ালি করে আল্লাহ রাবুল আলমীর অবদারিত বিষয়গুলো যদি কেউ পালন করতে যায় ফরজগুলো আদায় করতে যায় তাহলে এটা আল্লাহ রবুল আলমীর কাছে গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি অলসতা দুর্বলতা দেখাবে না এটা শুধু এই আয়তের মধ্যে বলেছেন তা নয় বরং অন্য আয়তের মধ্যে আল্লাহ সুবাহ এটাকে আরেক ভাবে বলে ধরেছেন এটি মুনাফেদ লক্ষণ বলেছেন যাদের অন্তরের মধ্যে আল্লাহ মধ্যে প্রবেশ ঘটেনি সত্যিকারভাবে বরং ইমানের ব্যাপারে দুর্বলতা রয়েছে তারাই মূলত ইবাদত যখন পালন করবে তখন অলসতা দুর্বলতা প্রদর্শন করবে ওই জাকলা আল্লাহ ইল্লা দিয়েছেন। যখন তারা সরাতে দাঁড়াবে নামাজ আদায় করার জন্য দাঁড়াবে অলসতা প্রদর্শন করবে দুর্বলতা প্রদর্শন করবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের ফরজ ওয়াজবির ব্যাপারে কখনো অলস হতে পারে না অলস হওয়ার অর্থ হচ্ছে এই আল্লাহরুল আলমিনের এই ফরজ কাজকে সত্যিকার ভাবে সে মেনে নিতে পারেনি বা এর প্রতি তার সন্তুষ্টি নেই এই জন্য প্রত্যেককে এই বাদত পালনের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন বান্দাকে তাগিদ দিয়েছেন গুরুত্ব দিয়েছেন যে এই বাদতটুকু বান্দা পালন করবে নিজের অন্তর দিয়ে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন। নিজের অন্তর অনুরাগ দিয়ে এবং ভয় দিয়ে দুটাকেই একসাথ করে সমন্বয় সাধন করে এই বাদত আল্লাহ রবুল আলমিনের জন্য পালন করবে যাতে আল্লাহ রব্বুল আলমীর রহমতের আশা থাকবে এ আর জুন আল্লাহ রবুল আলমিনের আসা থাকবে এবং থাকবে এই দুটাকে সমন্বয় সাধন করবে এবং সেভাবে আল্লাহ ফরজ রে আদায় করবে সে আদায়ের ক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার ভাবে কখনো দুর্বলতা অলসতা সেটি দেখাবে না এরপরের পয়েন্টটি হচ্ছে ফরজ কি উপেক্ষা করে বা ফরজের ক্ষেত্রে শিথিলতা দেখিয়ে নফল বা অতিরিক্ত কাজে নিজেকে ব্যস্ত করবে না এটাও খুবই ইম্পর্টেন্ট বিষয় ফরজকে কে দেখা যায় যে খুব উপেক্ষা করে যে কাজগুলো তার জন্য অবধারিত সেটা তাকে করতেই হবে আর সেটাকে বাদ দিয়ে সে ক্ষেত্রে গুরুত্ব কম দিয়ে দেখা যায় যে কিছু সংখ্যক ভাই আছে যে না আমরা এই কাজটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি দিনই কাজ এটি আল্লাহলার কাজ এটি ভালো কাজ কোনো সন্দেহ নেই আপনার যদি কোন কাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি থাকে আল্লাহ রবুল আলমের ভালোবাসা থাকে সেই কাজটাই আপনার ইবাদত হবে সেই কাজটি আপনার ভালো কাজ হবে কোনো সন্দেহ নেই কিন্তু সেই কাজগুলোর স্ট্যাটাস আছে মর্যাদা আছে কোনটি ফরজ কোনটি ওয়াজিব কোন্টি সুন্নত কোন্টি নফল কোনটি কোন পরিযায়ের সেটা আপনাকে উপলব্ধি করতে হবে সেখানে ফরজকে উপেক্ষা করবেন অথবা ফরজের ক্ষেত্রে শিথিলতা দেখাবেন পিতামাতার হক নষ্ট করবেন অথচ আপনি নফল কাজে ব্যস্ত রয়েছেন পিতামাতার সাথে দুর্ব্যবহার দুরাচরণ করছেন আর আপনি তাহার্যদের সালাদ আদায় করতেছেন সত্যি হচ্ছে আপনি এই বাহাদুতকে মূল্যায়ন করতে পারেননি ফরজের ক্ষেত্রে শিথিলতা দেখাচ্ছেন অথচ নফল এর ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আমরা অনেকে দেখতে পাই মানুষদেরকে দান করছে অথচ বহু টাকা ঋণ আদায় করছে না ফরজের ক্ষেত্রে শিথিলতা দেখিয়ে তিনি দেখা যাচ্ছে যে নফলের জন্য তিনি গুরুত্ব দিচ্ছেন এটি উচিত নয় আমরা অনেকে দেখতে পাই যে তিনি জামাতে গ্রহণ করেন না সরাতের জন্য জামাতে গ্রহণকে গুরুত্ব দেন না মসজিদে আসাকে গুরুত্ব দেন না ফরজের ক্ষেত্রে শিথিলতা দেখিয়ে দেখা যায় যে তিনি নফলের পর নফল আদায় করতেছেন সুনত এবং ইত্যাদি আদায় করতেছেন গুরুত্ব দিচ্ছেন এটা কেন এর একটি কারণ সেটা হলো এই যে আসলেই আমরা কোন কাজের গুরুত্ব কিভাবে দিতে হবে সেটা যদি একজন ব্যক্তি একজন মুসলিম ব্যক্তি উপলব্ধি করতে না পারে তাহলে সে ব্যক্তি ফরজের ক্ষেত্রে শিথিলতা দেখাবে নফলকে বেশি গুরুত্ব দিবে। নফলটা তার কাছে বেশি হবে মূলত শৈতানের যে পদক্ষেপগুলো আছে শয়তান যে সমস্ত খাতা বাজ নিয়ে যে সমস্ত স্টেপস নিয়ে শৈতান আদম সন্তানদের মধ্যে অনুপ্রবেশ করার চেষ্টা করে আদম সন্তানদের মধ্যে প্রবেশ করতে চায় সেই প্রচেষ্টাগুলোর মধ্যে একটি হচ্ছে শয়তান কখনো কখনো মানুষদেরকে যখন আল্লাহর ইবাদত থেকে বিচ্ছুত করতে পারে না আল্লাহর ইবাদত থেকে বিভ্রান্ত করতে পারে না আল্লাহর ইবাদত থেকে গাফিল করতে পারে না তখন শৈতান অন্যভাবে আসে অন্য একটা পদক্ষেপ নিয়ে আসে সেই পদক্ষেপ হচ্ছে এই তখন শয়তান ফরজের গুরুত্ব তার কাছে কমিয়ে দিয়ে নফরের গুরুত্ব তার কাছে বৃদ্ধি করে দেয় তখন দেখা যায় যে আস্তে আস্তে ফরজের গুরুত্ব তার কাছে কমে গিয়েছে নফলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে এতে আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির প্রতি তার একটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয় ফরজ এর ক্ষেত্রে তার শিথিলতার কারণে অলসতা প্রদর্শন করার কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার ফরজ ইবাদত অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না নফলের জন্য সে মানে হনী হয়ে চেষ্টা করছে এবং নফলের জন্য তার সকল তৎপরতা সেই নফলের জন্য করে যাচ্ছে এটিও একটা শেতানের অত্যন্ত সূক্ষ্ম পদক্ষেপের মধ্যে একটি যে পদক্ষপের মাধ্যমে শয়তান আল্লাহর বান্দাকে ভালো কাজ থেকে যিনি তার জন্য অধিকতর কল্যাণ করেন যার মধ্যে অধিকতর তার জন্য আল্লাহ রব আহ সন্তুষ্টি এবং ভালোবাসা নিহিত আছে সেই কাজ থেকে বিচ্ছুত করার জন্য শয়তান চেষ্টা করে যায় এই জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি ফরজ কাজগুলো আদায় করার সাথে সাথে নফল ইবাদতগুলো পালন করবে এবং দুটানি গুরুত্ব সে উপলব্ধি করবে দুজনে ইমান উপলব্ধি করবে ফরজকে উপেক্ষা করে নফলকে গুরুত্ব দেবে না তাহলে সেক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার অবকাশ থেকে যাবে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ থেকে যাবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আদর্শ মুসলিম ব্যক্তির দেশে মডেল হতে চায় আদর্শ হতে চায় কাহা হতে চায় তাহলে তাকে আরেকটি কাজ করতে হবে পাঁচ সালাদ তাকে কায়েম করতে হবে যেই সালাদকে আল্লাহ সুবান হবে তারা ফরজ করেছেন এই পাঁচ রক্ত সলাদকে তাকে কায়ম করত পাঁচ রক্ত সলাদ যদি সে কায়েম না করে তাহলে আদর্শ মুসলিম হতে পারবে না তার অন্যতম করণীয় এটি আর এর মাধ্যমেই মূলত তার আল্লাহ রব্বুর আলমের সাথে সম্পর্ক নিবিড় হবে মজবুত হবে সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির একটু বিরতিতে যাচ্ছি একটু পরেই বিরতি থেকে ফিরে আসবেন ইনশাল্লাহতালা আমাদের সাথেই থাকবেন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 জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তহিতের প্রচার কালিমার আবেদন सकाल सा रसुल्ला कुरान तेल कारण पवित्र कुरान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 জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু পরবর্তী অনুষ্ঠান বাংলায়। সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতি থেকে আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি পাঁচ সালাদবে কিন্তু আল্লাহবুল আলামিন। এটাকে ফরজ করেছেন তার উপর এই সলাতের গুরুত্ব ইসলামের মধ্যে অপরিসীম ইসলাম এই সলাদকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে তাই পাঁচ বক্ত সলাৎ আদায়ের ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি নিচের যে বিষয়গুলো আছে সেগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবে এক নম্বর হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সলাদকে ইসলামের মূল স্তম্ভ হিসেবে গ্রহণ করবে পাঁচটি স্তম্ভ রয়েছে আমরা জানি সালাম ও হাজি সাল্লাম ইসলামের যে পাঁচটি বৃত্তি পাঁচটি বেনার কথা স্তম্ভের কথা বলে দিয়েছেন একটি হচ্ছে শাহাদঈ এই সাক্ষ্য দেবে যে আল্লাহ রাবুল আলমিন ছাড়া আর প্রকৃত কোনো মা নেই তারপর মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লামী মেসেঞ্জার পরম আল্লাহ তিনি আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে একজন মেসেঞ্জার আমাদের কাছে এসেছেন আল্লাহ রাবুল আলমীর বিধান আমাদের কাছে জানিয়ে দেওয়ার জন্য এরপর সেকেন্ড সলাত কায়েম করবে থার্ড জাকাত আদায় করবে সম্পদের যদি অধিকারী হয় সাপ পরিমাণ জাকাতের সাপ পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে সে জাকাত আদায় করবে তারপর সিয়াম পালন করবে রমাদান মাসের রমাদান মাসের সিয়াম পালন করবে এরপরে আল্লাহ পালন করবে ইলিস্তা ইলাই হিসাবা যদি আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য থাকে আল্লাহর ঘরে যাওয়ার মতো তার অবস্থা থাকে এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ আর কারণ ইসলাম বলা হয়েছে কিন্তু আদর্শ মুসলিম ব্যক্তি এক নম্বর পয়েন্ট যেটি আমরা বললাম সেটি হচ্ছে সে সলাত আদায় করাকে ইসলামের মূল স্তম্ভ হিসেবে মনে করবে ইসলামের মূল স্তম্ভ হিসেবে মনে করবে আসুন আমরা এই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরি যেটি হাকিম তার মোস্তাদের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে দু হাজার চারশো আট হাফেজ শামসুদ্দিন জাহাবির রহমতুল্লাহ রায় বলেছেন এই হাদিসটি বুখারি এবং মোস্তেমের শর্ত অনুযায়ী সহিদিশের মধ্যে এভাবে এসেছে আমাকে বললেন তুমি ইচ্ছা করো তাহলে তোমাকে আমি খবর দিতে পারি সংবাদ দিতে পারি জানাতে পারি এই যে মিশন আমি নিয়ে এসেছি বিশ্ববাসীর কাছে এই মিশনের মাথা কোনটি আর মূল স্তম্ভ কোনটি সেটা তোমাকে জানাতে পারি রাসিল আমর এর হেড কোনটি মাথা কোনটি ও আমুদিহি এবং এর আমুদ মূল স্তম্ভ কোনটি ও জরু সেনিহি এবং এর সর্বোচ্চ শৃঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ কোনটি যার উপরে আর কোনো চূড়া নেই একেবারে সর্বোচ্চ চূড়া কোনটি সেটি তোমাকে সম্বাদ দিতে পারে জানাতে পারি কাল মুহাজিব রিজুব আল্লাহ বলেন আমি বললাম হে আল্লাহ রাসুলসাল্লাম হ্যাঁ আমাকে এটি জানান কারণ রসুল্লাহ সাল্লাসাল্লাম এমন তিনটি পয়েন্ট নিয়ে আসলেন এমন তিনটি বিষয় নিয়ে আসলেন যে তিনটি বিষয় সম্পর্কে জানা প্রত্যেকটি মুসলিম ব্যক্তির জন্য অপরিহার্য কারণ যেই মিশন নিয়ে রসুল্লাহ সাল্লা ইসলাম বিশ্ববাসীর কাছে আগমন করেছেন সেই মিশনের মাথা কোনটি আর সর্বোচ্চ চূড়া কোনটি আর এর মূল স্তম্ভ কোনটি এটি যদি কোনো ব্যক্তি না জানে তাহলে সে মিশন সম্পর্কে তার জানার কোনো আর সুযোগই হবে না মিশনের ব্যাপারে সে সত্যিকার অর্থ অজ্ঞ থেকে যাবে এজন্য জন্য মহাজ রিজাবল রদিয়াল্লাহ তালু বলেন যে আমি বললাম হে আল্লাহ রসুল্লাহ সাল্লাম আমাকে বলুন কাল তিনি বলেন রসুল্লাহ সাল্লা ইসলাম বললেন ইসলাম ইসলাম বলতে এখানে একটি দিনকে বোঝানো হয়েছে কিন্তু ইসলাম কোরআনের মধ্যে আল্লাহ রব আলমিন এটি স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ রাবুল আলমিনের কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম সুতরাং এটাই হচ্ছে দিন এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে রাসুল এমর রাসুলসল্লাহ ইসলামের মিশনের মূল মাথা যেই মাথা নিয়ে রসুল্লাহ সাল্লা ইসলাম এসেছেন এই কারণেই এই মিশনে যারা প্রবেশ করবে এই মিশনের পরিচয় হবে মাথা দিয়ে মানুষের পরিচয় হবে যেমনিভাবে এই মিশনের পরিচয় হবে হু এস এ ম্যাক মুসলিম তিনি তোমাদেরকে নামকরণ করেছেন আখ্যায়িত করেছেন মুসলিম তাই এই মিশনের পরিচয় দিবে মুসলিম হিসেবে এটি হলো রাসুল এমর এর মাথা এর মূল বিষয় তারপরে মাহমুদ আর এর মূল স্তম্ভ হচ্ছে ফসলাহ নামাজ সলাথ যেটাকে আমরা নামাজ হিসেবে জানি মূলত সুপ্রিয় দর্শক ভাই বোনেরা ইসলামী পরিভাষা হচ্ছে সলাত এটাকে আমরা নামাজে রূপান্তরিত করেছি পরিভাষার মধ্যে যদিও ওলামাইকে আমার বক্তব্য রয়েছে যে পরিভাষার মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি বা ঝগড়া জাটি নেই বিতর্ক নেই কিন্তু বিতর্ক না থাকলেও ইসলাম যদি কোনো পরিভাষা দিয়ে থাকে সেই পরিভাষা মুসলিমদের গ্রহণ করা সেই পরিভাষাকে গুরুত্ব দেওয়া এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই এটাকে সলাদ বলতে কোনো আপত্তি নেই এবং সলাদ হিসেবে জানতে আমাদের কোনো আপত্তি নেই নামাজ হিসেবে জানবো নামাজ হিসেবে পরিচয় করব। এর চেয়ে উত্তম ইসলামী পরিভাষা এক্ষেত্রে গ্রহণ করা প্রসঙ্গত এই বিষয়ে আপনাদের দেশটি আকর্ষণ করে বলতে চাই তারপরে আসল উল্লাহ সুল্লাম বললেন ওয়াই ম আর এর সর্বোচ্চ চূড়া হচ্ছে সর্বোচ্চ শৃঙ্ হচ্ছে আল্লাহ রোষণাকে বলন্দ করা যায় সুউচ্চ করা যায় মূলত একমাত্র এর মাধ্যমেই জিহাদের মাধ্যমে সেটি হয় তাই এটি হচ্ছে একেবারে সর্বোচ্চ শৃঙ্গ যতদিন পর্যন্ত জাহাদ কায়ে থাকবে ততদিন পর্যন্ত আল ইসলাম দিকে যাবে ইসলাম উপরেই থাকবে সব ইসলামের উপর আর কোনো কিছু থাকবে না ইসলাম কিন্তু সেই জাহাদ থাকে তাহলে বলেছেন সর্বোচ্চ সিংহ হচ্ছে সর্বোচ্চ চোরা হচ্ছে সেটা হচ্ছে আল জাহাদ আল্লাহ রাস্তায় জাহাদ করা অবশ্যই জেহাদ এটি আজকে একটু আতঙ্কিত শব্দ এই শব্দ শুনলে আমরা অনেকেই আতঙ্কিত হই আশঙ্কিত হই শঙ্কাগ্রস্ত হই আসলে শঙ্কার কিছুই নেই যেহাদের কনসেপ্ট ধারণাকে যদি সত্যিকারভাবে আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের আশঙ্কার কিছুই নেই যাদের কনসেপ্টের মধ্যে বিভ্রান্তি থাকার কারণেই আমরা মূলত জেহাদকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে নিয়ে গিয়েছি সেখানে আমাদের কিছু ভুল বিভ্রান্তি রয়েছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার এই উপলব্ধি থাকবে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে সলাদ তাহলে সেটাকে গুরুত্ব দিতে পারবে যদি সত্যিকারভাবে করতে পারবে যেভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন যেভাবে এই সলাদকে আদায় করতে আমাদের নির্দেশ দিয়েছেন সেভাবে তিনি আদায় করতে পারবেন এরপর যে এই পয়েন্টটি একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে জানতে হবে সেই পয়েন্টটি হচ্ছে যে পাঁচশাক্ত সলাদ তিনি আদায় করবেন এর সময় অনুযায়ী সময়কে লক্ষ্য রেখে সময় অনুযায়ী আদায় করবে এক্ষেত্রে ডিলেমি করবে না সময়ের বাইরে আদায় করবে না অলসতা করে সময়ের বাইরে সালাত আদায় করবে না সময় মতো সালাত আদায় করবে সময় মতো সালাত আদায় করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সময় মতো সালাতের বিষয়টি নসল্লা সাল্লাম এমনভাবে গুরুত্ব দিয়েছেন যে মূলত সালাতের জন্য সময়কে অপরিহার্য ফরজ করে দেওয়া হয়েছে তাই সময়ের বাইরে যদি কোন ব্যক্তি সলা থাকেন তার সলাত আল্লাহ আল্লাহর সলাতকে ফরজ করা হয়েছে সুনির্দিষ্ট সময়ে তাই ফজরের ওকে আপনাকে ফজর আদায় করতে হবে ফজরের বাক্য শেষ হয়ে গিয়ে সূর্য উদিত হয়ে গিয়েছে তারপর ফজরের সালাদ আদায় করছেন মাগরীবের সূর্য ডুবে গিয়েছে এরপর অনেক সময় গড়ে গিয়েছে তারপর মাগরীবের সালাদ আদায় করছেন সলাতে সময়ের ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না তাহলে বুঝতে হবে আপনি সত্যিকার অর্থে আদর্শ মুসলিম ব্যক্তি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে সময় মতো সলাতগুলো আদায় করবে সময়ের ব্যাপারে অবহেলা করবে না অবজ্ঞা করবে না যদি কেউ সময়ের ব্যাপারে অবজ্ঞা অবহেলা করে থাকে তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে তার এই করণীয়টুকু যথাযথভাবে আদায় করতে পারেনি সময়ের বাইরে যদি নিয়ে যায় তাহলে তার সলাতেই হবে না আর যদি একেবারে অবহেলা করে তাহলে সে সলাতে যে ফজিরত রয়েছে সেই ফজিরত থেকে দূরে সরে যাবে ক্ষেত্রে আসল্লাহ সাল্লা উলী সাল্লাম একটি হাদিসের মধ্যে যে হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম তার সহিদে বর্ণনা করেছেন ইমাম বুখারি ও মুসলিম দুজনেই সহিহাইনের মধ্যে বর্ণনা করেছেন এ হাদিসের মধ্যে উত্তম কাজ শ্রেষ্ঠ কাজ কোনটি কাল তিনি বলেন কোন বর্ণার মধ্যে সময়ের মতো সালাদ আদায় করা সময় অনুযায়ী সলাদ আদায় করা সলাদকে সময়ের বাইরে ডিলে করে দেরি করে আদায় করা এটি মূলত আদর্শ মুসলিমের কাজ হবে না আদর্শ মুসলিম এই কাজ করবে না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আলোচনার সময় নেই এই বিষয়টি নিয়ে ইনশাআ আল্লাহ তালা পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের সাথেই থাকবেন ও আখির দাওয়ামদুলিল্লাহ ওসসালাম আলাইকুম ও রহমতুল্লাহিখ उच्छेद्लम के राजत्व दिल्ली ज्ञान दिल मनोन कर लिमानी मेनेल्ला কিভাবে মমিন আল্লাহ দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 डायल कर डर जकिर के प्रति शनिवार रे सा सातटाय पुनः सम्प्रचार सकाल साढ़े नेशे पीजिंग